বন্দ গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দো শ্রীনন্দনন্দন বন্দে রা চোদ গোপীজন সয়ুত বৃন্দন মনোহর বঞ্ছাশ কৃ পালং পঙ্গুং লঙ্ঘি কিমন্দে পরমাধবায়ুষে পিয়া বৈ কেসবশক্তিপদে দেবী সব তৈ নমো ন নারায়ণ নমস্ত নরঞ্জীবনোম দেবীং সরস্বতিং ব্যাশন তথি সংকর্নে কৃষ্ণকথোপদেশ গৌরী পশনে সদা গুভক্তি ভক্তি প্রমদগগোদ্ ধ্যম সদা পিভবগ্নম তীর্থা শিব বিচন শরন্য ভিৎম পনতভবীত বন্দে মহাপুষতে চরকি তু লক্ষ্মি ধর্মীষ্ট বচসা জদগা যম মদ্য শিতাম বধা বদ বন্দে মহাপুষ তে চরিদ প্লবনখন্দন্দমিছা বিসুজিত স্বদর্শি পূর্ণাগ্রসাগর সারমূরি সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দ্বৈত গদাধর শিবাসি গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দ্বৈত গদাধিবাসি শ্রী গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হজানবিত ভুজৌ কনকাতন কবি তর কমলা ছো বিশরু দ্বিজ ভর যুগোধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করো করুণা বত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে বৈরাগ্য সিন্ধু অনুগ রসাইক সিন্ধু बात्सल्य सिंधु रतिस के पैक्य सिंधु लवण्य सिंधु अमृत छविरूप सिंधु श्री राधिकास पुरुतु मेह दिकल सिंधु शिल भक्ति सिद्धान्त सरस्वती गोस्वी ठाकुर प्रपाज हरिभजन फले स्वाभाविक भाई अपन का कामी कांचन ये थे यो्रह करा व्यस्त हबें ना मूर्खर मत जरा हरिभन करें तर का स्वाभाविक भावे कम्छन प्रतिष्ठा आदि एस तदीम संग्रहर जो व्यस्त पड़े तेत उद्देश्य भ्रष्ट उद्देश्य सिद्ध हो जे उद्देश्य গৃহত্যাগ করে আপনারা এসছেন বলে মনে করছেন সে উদ্দেশ্য সিদ্ধ হবে না মহারাজ যখন আমি গৃহত্যাগ করেছিলাম বলে অভিমান করেছিলাম তখন মনে করেছিলাম সবই বোধয়ে ত্যাগ করলাম তখন কৃষ্ণ অন্বেষণের জন্য ব্যস্ত হয়েছিলাম কৃষ্ণ অন্বেষণই আমার জীবনের লক্ষ্য ছিল সংসারের অনিত্যতা দেখে কৃষ্ণ অননেশনের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম কৃষ্ণকেই চাই পরবর্তীকালে কৃষ্ণ অন্বেষণের কথা দূরে চলে গেল কৃষ্ণ অন্বেষণের ছলনায় বিভিন্ন কামেনি কাঞ্চন প্রতিষ্ঠা আদি সংগ্রহীতে আমি ব্যস্ত হয়ে পড়লাম এই অবস্থার জন্য আমাকে খেসারজ্জিত হচ্ছে আজকে গুরুবৈষ্ণবরা আদেশ করেছেন শ্রী সনাতন গোস্বাইয়ের করুণা সংগ্রহের জন্য ছিল সনাতন গোস্বাই শ্রীমান মহাপ্রভুর কাছে প্রশ্ন রেখেছিলেন বলেই আজ আমাদের কাছে অমৃতময় শ্রী সনাতন শিক্ষা আমাদের কাছে প্রকাশিত হয়েছেন গুরু পদ্ম অত্যন্ত করুণা করে প্রথমেই জীবগণের দুঃখ জেনে বৈষ্ণব অপরাধ বলে এক গ্রন্থ রচনা করেছিলেন সেটাকে ইংরেজিতে হার্ট অফ কৃষ্ণ হয়েছিল তারপরেই তিনি চিন্তা করেছিলেন জীবগণকে বাঁচানোর জন্য সনাতন শিক্ষা যে বিশেষ বিশেষ সমস্ত দিক আছে সেগুলোকে আলোচনা মুখে এত সুন্দরভাবে তুলে ধরেছেন বর্ণনা করা যায় সনাতন গোস্বামী পাদের এই যে মহাপ্রভুর কাছে প্রশ্ন এর ফলে আমাদের কাছে অদ্ভুত সমস্ত রহস্য উন্মোচিত হচ্ছে ভজন রাজ্যে সমস্ত সিদ্ধান্ত আচার আচরণ কালকে এক ভক্ত একটি সিদ্ধান্তকে অনুভব করতে না পেরে সেখানে একটা প্রশ্ন রেখেছেন অপূর্ব আমি খুশি হয়েছি সেই প্রশ্নের উত্তরটা যদি সায়ংকালে দেয়া হয় তাহলে অনেক লোক শুনতে পারবে তাদের অনেক উপকার হবে যে ভাবটা কি ছিল কী জন্যে কথাটা বলা হয়েছিল সমস্ত প্রমাণ দিয়ে উদাহরণ দিয়ে এগুলো আলোচনা করা হবে কিন্তু সায়ংকালে করলে অনেক লোক শুনতে পারবে সেই জন্য এখন এই সব প্রসঙ্গে যাচ্ছি না এখানে কালকে আলোচনা করা হয়েছিল যে সৌহরি আদি প্রায় সেই কায়ব্যহ নয় ভগবানের যে কায়ব্যহ যেটা বিভিন্ন মূর্তি ধারণ করে বিভিন্ন নিজের নিজের যে একই বহু অনেক হয়েছেন একই বহু দুটো পার্থক্য আছে এক হচ্ছে সৌভরী যেমন নিজের কায়ব্যুহকে বিস্তার করে রমণ করেছিলেন আমরা দেখেছি সেখানে এ দেবাহতি আর করদম ঋষি করদম ঋষিও নিজেকে প্রকাশ করেছিলেন তার যোগের বৈভব দেখিয়েছিলেন মনুপুত্রী অত্যন্ত কষ্টে ছিলেন যখন থেকে বিবাহ হয়েছে তখন থেকে অত্যন্ত কষ্টে ছিলেন স্বামীকে কালে সেবা করেই যাচ্ছেন মুখে কিছু কথা বলছেন না করদম ঋষি অন্তরে সব জানেন পরে করুণা করলেন সেই সময়েতে করদম ঋষি যে যোগের বৈভব প্রকাশ করেছিলেন স্পেক্টেকুলার এগুলো কল্পনা করা যায় না কোন স্বর্গের দেবতারা আশা করতে পারবেন ইন্দ্র আদি সব পাগল হয়ে যাবে কি রকম বৈভব প্রকাশ করেছিলেন করদম ঋষি সৌভিও তাই আর সেখানেও আমরা দেখেছি মনুপুত্রীরকে সন্তুষ্টি বিধানের জন্য অনেকগুলো রূপ ধারণ করেছে তার শরীরকে ছিলেন এ করেছিলেন মায়ব্যহ কিন্তু এখানে যেটা বলা হচ্ছে কৃষ্ণের যে এটা সৌবরিয়া সৌহরিয়া আদি প্রায় এই কায়ব্যহ কিন্তু নয় কায়ব্যহ যদি হতো তাহলে নারদের বিস্ময় না হয় নারদের বিস্ময় হতো না নারদের বিস্ময় হয়েছে নারদ যখন দ্বারকায় দেখতে গেছেন কৃষ্ণের সংসার কেমন সেসব কথা বলা হয়েছিল তাহলে অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তিভেদ कृष्ण जदि अन प्रकाश कर निजे तुम्हें से देखो को मूर्ति भेद नए एक ही कृष्ण क्यू आकार बर्ण अस्त्र भेदे नाम विभेद है आकार बर्ण अस्त्र भेदे नाम विभेद है से भागवते बोलच संस्कृत आत्मन विधीन अभिते नजंती तनमयया बहुमूर्तिके मूर्तिकम बो अभिहित विधि द्वारा जहाँ संस्कृत आत्मा तहारा बहुमूर्ति मूर्ति स्वरूप आपना जजन करें बहुमूर्ति मूर्ति स्वरूप आपके ये तो काय्य বৈভব প্রকাশ হচ্ছে কীরকম ভগবানের বৈভব প্রকাশ স্বয়ংরূপ ভগবান কৃষ্ণ তার থেকে তার প্রথম প্রকাশ বলরাম বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম ভেদ কিন্তু বাকি সব বর্ণমাত্র ভেদ বাকি সব সমান কৃষ্ণের সমান কৃষ্ণের সমান সব অনেকে প্রশ্ন করেন যে বলদাওজি মহারাজ তো সেবক তত্ত্ব বলদাজী মহারাজের হ্রাস আদি হয়ে থাকে এগুলো সম্বন্ধে সাধারণ ব্যক্তির কোনো জ্ঞান নেই তারা বুঝতে পারেন না গুরুতত্ত্ব বটে গুরুতত্ত্ব বললে ভুল হবে সমস্ত জগতে যে গুরুতত্ত্ব গুরুতত্ত্ব একটাই জগতে যত গুরু আছেন ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ হয়েছে। सदगुर कथा बो असदगुर कथा उत्थपन करा सदगुरु तत्वर मूल आकर तत्व हल बल्लावजी महाराज एवं एक कथा ख्याल रखते हम कृष्ण संगे बलराम को भेद नहीं कृष्ण बलराम एक ही बल्लावजी महाराज कृष्ण प्रथम प्रकाश होटे किंतु कृष्ण बलराम को भेद नहीं बहुपात बोल एक ही संगे बलदावजी महाराज भगवान सेवक तत्व रूपे आकर गुरुतत्व रही है किहेतु कृष्ण संगे अभिन्न से तार क्रिया होते कृष्ण संगे जुगपद तीन बहरे मन हम भेद किन्तु तीन हन अचिंत्य भेदाव तत्व भगवान ए भक्त सब ही अचिन्त्य भेदाव तत्व অচিন্তা ভেদাবের তত্ত্বে অবস্থিত কিন্তু কৃষ্ণের সঙ্গে বলরামের ভেদ নেই বললেই হয় সেই জন্য বলদাউজী মহারাজের রাস আদি সমস্ত কিছু হয়ে থাকে কিন্তু যুথ আলাদা তাই কৃষ্ণ বলরাম যে রাজ করে থাকেন আলাদা আলাদা তাদের আলাদা আলাদা বুহ আছে এক নয় ভগবান শ্রীকৃষ্ণের আলাদা গোপীগণ আছেন এনার আলাদা নিত্য সমস্ত এগুলো সব উত্তর আছে ते वैव प्रकाश कृष्ण से बोईभा प्रकास। बोईभा प्रकास। कोभु कोभु बोल वर्णमेद सब कृष्ण समान ये वैभव प्रकाश वैभव प्रकाश बल ए बला हव प्रकाश जयसे देव की तनुज द्भुस्वरूप कबूकबु हन चतुर्भुज बोल प्रथम जेटा अमृत प्रभाव आसते श्री भक्तिबीनोद ठाकुर जयं रूप तदेकत्मरूप आवेश बैभव प्राभव बैभव जीगुलो आगे सब भगवान भिन्न भिन्न प्रकाश समस्त इत्यादि बोझार जन् परस्पर सम्बन्ध संक्षेपे निम्ने वर्णना সেটাকেই ভক্তিবন্ধ ঠাকুর অল্প কথায় বোঝাবার জন্য যা বলেছেন আমি সেটি বলবো। বলছেন স্বয়ংরূপ হলো সেটা দ্বারকাধীশ কৃষ্ণকেও বলা যাবে। স্বয়ংরূপ কৃষ্ণ বলা যাবে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বৈজেন্দ্র নন্দন তিনি হলেন স্বয়ংরূপ গোপমূর্তি তিনি বংশীবাদন করেন সমস্ত কিছু এটা তার আর রূপ হচ্ছে সাহাংশ সাহাংশ সাংস কি সেটা হচ্ছে কারণ নবসাই পুরুষ অবতার যেগুলো সব সব সাংস অবতার কারণ অবসায়ী কারণ অর্নবসাই গর্ভদোক সাই সাই সাংস অবতার আর সাংস অবতারের কথায় সাংস অবতারে দুই ভাগ আছে এক হচ্ছে কারণ অনবসায়ী গর্ভদেক সাই ক্ষীর সা একরকম আর সাংস অবতারের আরেকটা দিক আছে সেটা হচ্ছে মৎস্য কুর্ম বরাহ নিসিংহ এগুলো সব সাংস অবতার তারা কিন্তু বাস্তবিক পক্ষে ভগবানের থেকে ভিন্ন নয় অভিন্ন ভগবানী ভিন্ন ভিন্ন মূর্তিতে খালি প্রকাশ ভিন্ন ভিন্ন হয়েছে এই বলছেন তারপরে সাংস সাংসক তার আবার বিলাস সাংসক আছে এক ভগবানের যে তদে তদেকাত্মরূপ তার মধ্যে এক হচ্ছে সাংস आ द्वित हलो बल्स विल्स सांसद एखे तदेकत्मरूप जो आम मध्य शांगश् रूपगुलो बला हलो सा रूप दुई भाग आरुष अवतारगलो हलो आ मत्स्य बराह आदि एक हल और यदेकम रूपे ही आर द्वित एक भाग आलास विशि यह विल्स मूर्ति हल कील्सर मध्य দুরকম ভাব আছে প্রাভব বৈভব প্রাভব যেটা আছে সেটা বাসুদেব শঙ্কর্ষণ প্রদন্য অনিরুদ্ধ আছে এইগুলো সমস্ত যে চতুর্হেতে থাকেন যেটা বাসুদেব শঙ্কর্ষণ প্রজন্য অনিরুদ্ধ আর বৈভব যেটা সেটা হচ্ছে চব্বিশ মূর্তি ভগবানের যে শঙ্খচক্র গদাপদ্য ধারণের যে বিন্যাস যেটা তোমরা যদি অঙ্ক করে থাকো সেটা সেখানে জানবে পারমিউটেশন কম্বিনেশন অঙ্কে করে হ্যাঁ সেখানে দেখবে যদি আট রকম ভিন্ন ভিন্ন জিনিস হয় তাহলে সেটা কত রকমভাবে আটটা জিনিস আছে তার বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন লক্ষণ আছে সেটা কত রকমভাবে সাজানো যায় এইটা পারমিউটেশন বলে ম্যাথমেটিক্স আছে এখানে বলা হচ্ছে এই যে বাসুদেব বলছেন চব্বিশ মূর্তি হলো হ্যাঁ এই চব্বিশ মূর্তি চক্র, গদাপদ্য এই যে আছে সেটা ধারণের ভিন্ন ভিন্ন প্রকারের জন্য কার চক্র শঙ্খচক্র গদাপদ্য কার আছে পদ্মশঙ্ক গদা হ্যাঁ চক্র এই রকমভাবে ভিন্ন ভিন্ন যে ঘুরছে অস্ত্র ধারণের যে বিন্যাসের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন অনুযায়ী যে ভিন্ন ভিন্ন রকম তুমি আকার আকৃতি দেখছো এইগুলো সব হচ্ছে কী চতুর্ভুহ বা চতুর্ভুহগত বাসুদেব আদি যে চারি মূর্তি এটা তো এক একরকম এটা যে হ্যাঁ আর বৈভব কথাটা যেটা বলেছে চব্বিশ মূর্তি আর আবরণের মধ্যে চতুর্ভুহগত যেটা বলেছিলাম বাসুদেব শঙ্কর পদন্য অনিরুদ্ধ এটা হলো এখন হল যে আবরণের যে এটা হলো আর প্রত্যেক তিন তিনটি মূর্তি করিয়া বারো মূর্তি বারো মাসের এই যে বাসুদেব শঙ্কর্সন পদ্য এই যে বাসুদেব শঙ্কর্ষ পদ্ম অনিরুদ্ধ এই যে প্রত্যেক বারো মাসের যে ১২টা দেবতা আছে সমস্ত করা হয় সেগুলো হচ্ছে সেই তাদের যে নাম বলা হয় ওই জন্য মাসের মধ্যে মাস গণনা প্রসঙ্গে বলবে এটা হচ্ছে গোবিন্দ বলে না মাসে মাসের নাম আছে না ভিন্ন ভিন্ন হ্যাঁ লকাছে মাসের যে ভিন্ন ভিন্ন নাম করা বলা হয়েছে বারো মাসের এই বারমাসের মাসের মধ্যে যে গোবিন্দ নামটা আসছে তোমরা ওই গোবিন্দকে মনে করো না কিন্তু ওই বংশীবাদন গোবিন্দ কি বললাম আলাদা গোবিন্দ বংশীবাদন যে গোবিন্দ সেটা আলাদা যে নন্দনন্দন ইনি গোবিন্দ নাম ধরেছেন ইনি আছেন তাহলে এইভাবে ভগবানের যে আশ্চর্য বিলাসের বিভিন্ন রকম দিক দেখানো হচ্ছে এটা অবাক অনন্ত ভগবানের মূর্তি বিভিন্ন রকম সমস্ত প্রকাশ এই বলছেন তাহলে প্রথমে আমরা আরেকবার ভালো করে চিন্তা করে নিই কীরকম হল ব্যাপারটা মাথায় থাকবে না বলছেন শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে স্বয়ং সেই স্বয়ং ভগবান স্বয়ংরূপ ভগবান থেকে স্বয়ংরূপের পার্থক্য স্বয়ংরূপ থেকে পার্থক্য হয়েছে বিভিন্ন রকম এক হচ্ছে স্বয়ংরূপ থেকে স্বয়ংরূপ বৈজনন্দন কৃষ্ণ থাকছে আর প্রকাশ তার মধ্যে প্রাভে প্রাভব প্রকাশ বৈভব প্রকাশ প্রাভব প্রকাশ হচ্ছে এক বফু বহুরূপ যথা রাসেতে ভগবান একই মূর্তিতে অনেক হয়ে গেলেন হ্যাঁ তারপরে বিবাহ ষোলো হাজার মহিষিকে একই সঙ্গে উদাবহৎ বিবাহ করলেন সেই সময় হলো এটা হচ্ছে স্বয়ংরূপ ভগ স্বয়ংরূপ কৃষ্ণেরই প্রাভব প্রকাশ হলো आर एकी और वैभव प्रकाश एक ही बफुर भिन्न रूप और भिन्न भाव जेमन बलराम तीन गोप अभिमानी एक ही रकम देखते गए बर्णम्थक्य और तारपर थे खान बलराम एक हलो द्वित हे चतुर्भुज वासुदेव भगवान माझेमाझे चतुर्भुज धारण कर बजता गोपीकाग के, के, के वंचना गोपी करार्जन एठा पेठा गाँव जाठा पेठा गांव एटापेटा गगवान সেখানে ভগবান যখন রাসস্থলিত অন্তর্ধায়ণ করেছিলেন ভগবানকে খোঁজবার জন্য যখন গোপিকাগণ অন্বেষণ করেছিলেন কৃষ্ণান্বেষণ অন্বেষণ করতে করতে পাগল হয়ে গেছেন শেষে যখন গোবর্ধনের তটে ওই স্থান দিয়ে পৌঁছা যাচ্ছিলেন তখন কৃষ্ণ হঠাৎ দেখলেন যে গোপিকাগণ সামনে চলে এসেছে এখন কোথায় পালাই গাছের ওপর বসেছিলেন সেই সময় হঠাৎ কী করল এক কাজ করি এদেরকে বঞ্চনা করি চতুর্ভুজ মুদ্র ধারণ করে বসে নিলাম গোপীগণ এলেন এসে বললেন এ তো কৃষ্ণের মতোই দেখতে কিন্তু কৃষ্ণ না চতুর্ভুজ নম নারায়ণ দণ্ডবোধ করো আমাদের কৃষ্ণ পাইয়ে দাও বলে দিলেন তাদের নারায়ণ মূর্তিতে কোনো আকর্ষণ নাই কিন্তু রাধারানী যখন চলে এলেন তখন চতুর্ভুহ চতু চতুর্ভুজ মূর্তি আর রাধানী যত কাছে আসছে তত ভয়েতে ভেতরে একটা কীরকম আকর্ষণ কিছুতেই চারভুজ মূর্তি রাখতে হবে চেষ্টা করছেন চারভুজি মূর্তি রেখে রাধারানীকে বঞ্চনা করব কিন্তু রাধা রানীর কাছে কৃষ্ণের কোনো কিছু খাটে না যেই কাছাকাছি চলে আসছেন যত কাজে আসছেন তত চিন্তায় পড়ে যাচ্ছে কি করব। লাস্টে দুই হাত টক করে ভেতরে ঢুকে গেল দুই দেখা করল এই জন্য ভেতরে ঢুকে গেল দুটো হাত প্রবেশ করে গেল এইজন্য এঠা এঠা পেঠা পৈঠা হচ্ছে অন্য কারণে হয় যে হ্যাঁ এই যে এঁঠা পেঠার নাম গাছকে কদম্ব গাছকে মুড়িয়েছিলেন খকারা বলছে কদম গাছ এই তুই গোবর্ধন তুলবি হ্যাঁ আজে বাজে কথা গায়ে কোনো জোর নেই ঠিক আছে এই কদম্ব বৃক্ষটা মোচর দিয়ে দেখি ধর তাহলে গাছটা করতে পারি কৃষ্ণ তখন হেসে কি করলেন কদম বৃক্ষকে জড়িয়ে ধরলেন এক মোচর দিলেন বুঝলে এরকম মুছকে গেল সেই মোচরের নাম আছে সেই গাছটা রাখা আছে এত সব প্রমাণ রেখে গেছেন কৃষ্ণ তারপরেও লোকে বিশ্বাস করতে চাইছে না ভিন্ন ভিন্ন জায়গায় চরণ চিহ্ন আদি বিভিন্ন প্রমাণ কিন্তু তবু লোকে বিশ্বাস করতে কৃষ্ণ বলে কোন পদার্থ আছে এটা মানতে চাইছেন। না জঙ্গলেতে সে সমস্ত যে চরণ চিহ্ন সেই জঙ্গলে তোমরা যেতে পারবে না বিভৎস চারিদিকে সাপ ভর্তি সমস্ত সৎপকূল কামরাবে না তারা তুমি যদি কৃষ্ণ ভজন করো কিন্তু সেখানে সব হাতি ঘোড়া ছোটো ব্যাঠান বড় ব্যাঠান তার অনেক ভেতরে নন্দগ্রামেও রয়েছে অনেকে জানেন ভেতরে চরণ চিহ্ন তারপরে চরণ পাহাড়ি বিভিন্ন জায়গায় ভগবানের চিহ্ন রয়েছেন বৈষ্ণবগণ ভগবানের চরণ অননেশন করেন বিভিন্ন জঙ্গলে জঙ্গলে গিয়ে দেখেন কোথায় কি সমস্ত আছে ভগবানের বিলাস এইগুলোতে যখন সাধক তন্ময় হয়ে যায় মহারাজ তখন আর তার বাহ্য জগতের সামান্য জিনিসে কোনো কোনো কিছুই আকর্ষণ থাকে না से हीजे से बलरान गोप अभिमान हल और चतुर्भुज वासुदेव प्राभविल द्विभुज वासुदेव होत्रीम हल हो हो तर भगवान श्रीकृष्ण स्वयं रूप भगवान स्वयं भगवान स्वयं रूप भगवान वही स्वयं भगवान और स्वयं रूप भगवान पार्थक्य स्वयं भगवान तदेकत्म रूप हलो तरास और सहांस आलोचना करल सहांसगुल সাংসুগুলোর মধ্যে সমস্ত আলাদা আলোচনা আছে সেগুলোর মধ্যে পুরুষ অবতার হচ্ছে প্রথম পুরুষ অবতার দ্বিতীয় পুরুষ অবতার তৃতীয় পুরুষ অবতার সাংসগণের মধ্যে মন্নন্তর অবতার চোদ্দ মন্নন্তরের যজ্ঞ বিভু প্রভৃতি চোদ্দ অবতার তারপরে এই সাংসগণের মধ্যে যুগাবতার আছে গুণ অতার আছে সত্য তেতা জাপুর যুগ হ্যাঁ সমস্ত যুগে যে সমস্ত যুগাবতার গুণাবতার আছে বিভিন্ন শিব আদি ব্রহ্মা এগুলো সব গুণগত গুণের প্রভাব আছে এদের মধ্যে ব্রহ্মাকে যদি রজগুণে বিভাবিত না করেন তাহলে ব্রহ্মা কি করে সৃষ্টি করবে বলবে ইচ্ছে করবে না ওই জন্য ভগবান নিজের সৃষ্টিকার্যের জন্য ব্রহ্মাকে রজগুণে বিভাবিত করে দিলেন সবসময় কিছু করব কিছু করব এই ভাব থাকবে শঙ্করকে তমগুণে অধিষ্ঠাতি দেবতা করে দিলেন তাই বলে শঙ্কর তমদেবতা অতএব তাকে আমি অপমান কর তা এতে ব্রহ্ম ব্রহ্মরোদ্রাদা এই যে দেবতা হ্যাঁ নাবজ্ঞায় কদা আসন এই যে যত দেবতা আছেন ব্রহ্মা আদি দেবতা আছে ব্রহ্মা শঙ্কর এদেরকে নাবক গা কদাচন হ গুরুপাত পদ্ম এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন হ্যাঁ এদেরকে কোনোদিন যেন কেউ অপমান না করে অপমান করবে না কিন্তু আমরা যদি কোন কাউর সমস্ত শাস্ত্রে যে অপমানগুলো আছে ইন্দ্রের কি কী ঘটনা ঘটেছিল এগুলো আলোচনা করতে গিয়ে আমরা যদি কৃষ্ণের প্রাধান্য স্থাপনের জন্য কৃষ্ণভজন কিরকম গুরুত্বপূর্ণ তাতে যদি ইন্দ্র সম্বন্ধে বলতে দেখো ইন্দ্রের অবস্থা দেখো ইন্দ্র ভুল করলেন এরকম গুরুদেবকে অপমান তার মানে না ইন্দ্র আমার মতো বদ্ধজীব ইন্দ্র আমার তাহলে সমান ইন্দ্রকে গালাগাল দিয়ে তা নয় যখন পিতু মহারাজ শতক একশোটা যজ্ঞ অষ্টমের যজ্ঞ করতে চেয়েছিলেন তখন নিরানব্বইটা যজ্ঞ পর্যন্ত হওয়ার পর ইন্দ্র এবার মাথা খারাপ হয়ে গেছে প্রতিপ যখন আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই যজ্ঞ হচ্ছে পাগল হয়ে গেছে তুই একশো একশো করে নেবে আমার যে রেকর্ডটা আছে ছাড়িয়ে দেবে তখন তো পাগল হয়ে গেছেন বলে একে তাহলে দেখো সেখানেও মাশ্চর্য আছে সেখানে কিছুতেই করতে দেবে না সে চুনি করে নিয়ে যায় কত কিছু সব কাণ্ড কারখানা লাস্টে পিথু মহারাজের ছেলে তাকে এমন তারা করেছে মানে সে পালিয়ে পথ পায় না হ্যাঁ কখনো পাখণ্ডের রূপ ধারণ করলো বুঝতেছ এরকম করে লাস্টে যখন তাকে ধরে নিয়ে আসা হলো এই ধরে নিয়ে আসা তো মানে তাকে যখন ওই যজ্ঞ করে যখন আগুনে বলছেন সব শুদ্ধ ওকে আহতি দিয়ে দাও ইন্দুর যাক শেষ তখন ভগবান এসে গেছেন এসে বলছেন পিথু মহারাজকে তুমি তো এমনিতে কৃত ক্রেথার্থ হয়েছো আমার প্রতি ভক্তি আছে আর এইগুলো ব্যাপারে ব্যস্ত হচ্ছে কেন ইন্দ্র তোমার বদ্ধ নয় যত দেবতা যে কারা ভগবানের তো এগুলো সব বৈভব সব ইন্দ্র তোমার বদ্ধ নয় তুমি ইন্দ্রকে মারবে এটা হয় না এটা ছেড়ে দাও নয় তোমার একটা যোগ্য কমই থাকলো অসুবিধে কি হল ইন্দ্রের নাম হল শতক্রতু একশোটা যজ্ঞ করেছেন এখন নিরানব্বইটা যোগ্য আটানব্বই যোগ্য করলে তার মাথা ঘুরে যায় এই বোধহয় নিয়ে নিলো আমার পথটা এজন্য জন্য সেখানেও সব চলছে আর এই কথারা বললে নিশ্চয়ই আমার অপরাধ হবে না কেন আমি এখানে সমালোচনা করতে বসি নাই আমি বসেছি কৃষ্ণ কৃষ্ণভজন করলে কি হয় আর অন্য অন্য রাস্তায় কি সুবিধে অহংকারের রাস্তায় কি আছে অন্য অন্য রাস্তায় কি হতে পারে মাশ্চর্য করলে কি হয় সেখানে অপরাধ হয় না এই জন্য নির্মস্বর যখন ভাগবতের বিভিন্ন চরিত্র এমন কি। কোন ভক্তের কি কি ঘটনা ঘটেছে এক ভক্ত অত ভজন করে গুরুদেবের সেবা করতে করতে এমন একটা অবস্থা হলো গুরুদেবকে দোষ দর্শন করলেন পতন হয়ে গেলেন সেই কথাটাকে আমি হিংসা মুখে বলতে পারবো না মুখে বলতে পারব দেখো কি সেবা করেছে কল্পনা করা যায় না বহুপাত্রাকে কীরকম ভালোবাসতেন তার ওই রকম হল তাহলে আমি সাবধান থাকবো তাহলে সেগুলোকে হিংসামুখে আলোচনা করা যাবে না সেগুলোকে আমার শিক্ষার জন্য আমার জীবনের চরিত্র স্বভাব আচরণকে ভজনোন্মুখী করবার জন্য দৃঢ়তা প্রাপ্তির জন্য তার আচরণ থেকে অন্যায় ব্যতিরিকভাবে শিক্ষাটাকে নেব অর্থাৎ তাকে আমি মনে করবো সে আমার গুরু। তার থেকে কিছু শিক্ষা পেলাম চব্বিশ গুরু কী করেছিলেন চব্বিশ গুরু পেলেন কি করে অবদূত বলে সবার থেকে একটা করে শিক্ষা আমি এ কথা বললে অনেকে দুঃখ পেয়েছেন বৃন্দাবনেও আলোচনা করা হয়েছিল কিন্তু তারা গভীরে যেতে পাচ্ছেন না কথাটার মানে কি যখনই হরিকথার আরম্ভে বলা হয়েছিল যে যে বা যারা যে বা যারা গুরু হতে গিয়ে নিজেদের সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন তাদের চরণে আমার ধন্যবাদ কেন তারা আমার শিক্ষাগুরু তারা দুঃখ পেয়ে গেলেন নিশ্চয় মানে আমাদের ধাক্কা দিয়ে কথা বলছি কথাটার মানে কি হল যে বা যারা নিজ ইচ্ছায় বা পর ইচ্ছায় যে কোনোভাবে নিজে গুরু হব গুরু হতে গিয়ে जब निजे समस्त गुरुत्व हारिए बसेल सब चले गलर भजने से ही समय तो है तार हिंसा करते पर चरित्रे यही शिक्षा नोब हे भगवान जान जीवने को दिन गुरु हवार इच्छा ना हमें जब सवार शिष्य होते दास होते हमें अपर के दीक्षा दिए देव दिए गुरु हो जा राम बुद्धि जान को दिन ना ये वास्तव वस्तव दैन्य दैन्य मान कपटता अने दैन्य मान कपटता এই ভালা ধন্যবোধ মহারাজ ধন্যবাদ এইগুলোকে মনে করেন প্রকু ফাঁকু ভাব এটাকে চিনা তুমি বলে অনেকে ভুল করে কপট ব্যক্তি কপটও দেখো যেগুলো সব বাস্তব সাধুর প্রতি ভালোবাসা নেই কপটও দেখো সব উচ্চ কেড়ে নিল এটা পায়ে দুর্দুম করে নিয়ে নিল এভাবে হয় না করুণা করে ওরাই দেবেন গৌর কিশোর বাবা বাবাজি মানে চরণ থেকে জোর করে ধুলে নিতে গিয়ে বললে তোমার সব বোন হবে তুমি কেন এখানে ধরলে আমার পায়ে বললেন সে ব্যক্তি দুঃখ হয়ে দুঃখ হয়ে ওপারে গিয়ে বিমলা প্রসাদের সরস্বতীর কাছে প্রহুপাদের কাছে গিয়ে বললেন প্রভুপাতকে অন্নবোধ করে প্রহুপাত আজকে গেলাম বাবাজি মহারাজের চরণের অন্নবোধ করলাম পায়ে ধুলো নিলাম মহারাজ রেগে গেলেন কে বললেন তোর সর্বনাশ হবে পায়ে ধুলো নিল কাল প্রহুপাত মুচকিয়ে হাসলেন বহুপাত মুচকে হাসলেন বাবাজি মহারাজের অন্তঃকরণ জানেন সাধুরা কাউ সর্বনাশ চায় নাকি হ্যাঁ মুখে প্রবাদ হাসলেন হেসে বললেন যে আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আমাদের কি সে অধিকার হয়েছে আমাদের কি সে অধিকার হয়েছে যে সেই পরমাংস শ্রেষ্ঠ ভগবানের নিজজন ছাট চরণের ধুলে আমি নেব সেই যোগ্যতা কি আমার হয়েছে তাহলে যে জোর করে আমি নিতে গেলাম ছিল গৌর কিশোর বাবাজি মহারাজের একটা চরণ ধুলি পাওয়ার যোগ্যতা কি আমার হয়েছে অনেক ধুলি ছেড়ে দাও এই জন্যই তো উদ্ধবজি মহারাজের শিক্ষা থেকে আমরা পাই উদ্ধবজি মহারাজ অনেক ধুলি আশা করেননি মাইন্ডেট কীরকম ধর গুরুত্বপূর্ণ দর্শনগুলো চিন্তা করতে হবে এইগুলো শুধু ফিলসফি নয় ইংরেজিতে যেটাকে বলে ফিলসফি আমরা সেই ফিলসফি কথাটা বলতে আমাদের লজ্জা ঘৃণা হয় কেন ওরা যেটাকে ফিলসফি বলে আর আক্ষরিক অনুবাদটা আমাদের এই দর্শন নয় আমরা যেটাকে দর্শন বলি বৈষ্ণব দর্শন সেটা কিন্তু ওদের ফিলোসফি আমি যদি ইংরাজিতে হরিকথা বলতো আমাকে ফিলোসফি বলতে হয় এছাড়াও তো অন্য কোনো শব্দ নেই কিন্তু বলতে গিয়ে আমি কেঁদে ফেলি কেন ফিলোসফি ওইটা যথার্থ নয় ওরা ফিলসফি মানে একটা কোন একটা কাল্পনিক অনেক কিছু ভেবে নেন কিন্তু আমাদের বৈষ্ণব দর্শন কিন্তু তা নয় আমাদের বৈষ্ণব দর্শন হচ্ছে অ্যাজ ইট ইস যেটা বলছে মুখে সেইটা অ্যাপ্লাইড সেটি আছে সেই জন্য তাদের যে দর্শন আমাদের দর্শন এক না আমাদের বৈষ্ণব দর্শন বৈষ্ণব দর্শনে হচ্ছে যা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক মানে যা লেখা যা পাঠ হচ্ছে সেইটিই এর মধ্যে প্রতিফলিত আছে বাস্তবিকভাবে তাহলে বোঝা গেল কথাটা কী বললাম বাস্তব দৈন্যের কথা ব্যাখ্যা করতে গিয়ে শিলা বহুপাধ্য वस्तव तृणादी के बोगा बनानो जाबना क्या वास्तविक तृणादी गुरुफाद पद्माई जदिनी चख खुले जाए गुरु फहत पद्म करुणा जिन पे जार यक्षुटाय विषय मल नषय धूलाते जार अंधचक्षु जर आज कथा से अप्रकृति जगत कि देखते पाए सिंत तो, तो नहीं সিদ্ধান্ত মুখস্থ করে মেমোরি হয়তো ভালো অনেক সিদ্ধান্ত মুখস্ত করেছে লোকে হাততালি দিচ্ছে কিন্তু নতুন কোন কিছু যদি বিপদ হয় সেখানে যদি বল সিদ্ধান্ত পড়বেন সমস্যা এগুলো অনেক বিষয় আছে কাজী প্রহুপাদের সিদ্ধান্ত হলো যিনি বহুপাদের সিদ্ধান্ত হলো যিনি বিন্দুমাত্র কোনো প্রতিষ্ঠার গন্ধ স্পর্শ করতে পারেন না প্রতিষ্ঠার জড় প্রতিষ্ঠার কোনো গন্ধমত্ত যাকে স্পর্শ করে না তিনি হচ্ছেন বাস্তবিক চিনাধীন তিনি যদি বাইরে বজ্রের মতো কথা বলেন তোমাকে অনেক কিছু করতে পারে। শাসনের অধিকার যদি থাকে তা বৈষ্ণবের থাকবে আমি কালকে আলোচনা প্রসঙ্গে আর্ধেক শ্লোক বলেছিলাম হ্যাঁ পুরোপুরি আলোচনা হয়নি রূপগোস্বীপাদ উপদেশামৃততে সেখানে জানিয়েছিলেন বাচ চ বেগম মনতহ ক্রোধ বেগম জিউভা বেগম উদর্বস্ত বেগম এতান বেগানী স্বশিষ্যাত হি ক্যান ডোমিনেট দা হোল ওয়ার্ল্ড তোমাকে সে শিক্ষা করতে পারবে সে তোমাকে শাসন করবে সে তোমাকে পারে সে তোমাকে বারো করে দিতে পারে তুমি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারো না তুমি তার বিরুদ্ধে আমাকে এরম বললো কত আমার ইজ্জত বলতে পারো না কেন সেই গুরু বৈষ্ণবের মধ্যে হিংসা ঠাকুরদাহ বলে একজন ছিলেন আমরা পরম পুঁজিবাদ মহারাজের থেকে শুনেছি ভারতী মহারাজ বিভিন্ন সবার থেকে শুনেছি ঠাকুরদাস বলে একজন ছিলেন তিনি যদি কীর্তন করতে করতে কেউ বেসুরে কীর্তন করত। কীর্তন করার জন্য কীর্তন করছে পাশে কথা বলছি সঙ্গে সঙ্গে লাঠিটা নিয়ে ওই যে ঘন্টা বাজাতেন লাঠি কীর্তন ধরতেন ভগবানের মন্দির খোলার আগে দাঁড়িয়ে থাকতেন যেই খুলবে ওটা তার সেবা আনন্দে একবার চোখে জল নিয়ে আনন্দে একবার ডুবে গিয়ে সাক্ষাৎ যেন বৃন্দাবনে আরতি হচ্ছে দশন করতেন এই সময় যে যদি বাসে কথা বলতো বিরক্ত করতো সঙ্গে লাঠিটা নি ছুঁড়ে মারতেন মাথায় এখন তুমি যদি বলো এরকম হিংসা করলো আমাকে মেনে দিল লাঠি দিয়ে আর যাকে মানলেন তাকে আবার আরতি শেষে যে যে বিভিন্ন বৈষ্ণবরা তাকে প্রসাদ দিয়েছেন মন্দিরের পূজারই হয়তো মিষ্টি মিষ্টি রেখে গেছে ও দেখলে মনে হয় বা মহারাজের ঘরের মিষ্টি মিষ্টি দিয়ে গেছে মেরে নেয় বোধ দরজা বন্ধ করে খায় না রেখে দেয় রেখে দেয় কোন বৈষ্ণব এলো তাকে দেয় একে আবার মেরেছে একে এবার নিয়ে গিয়ে ঘরে আদর করলো দেখ আমি যে মারলাম কি কারণে জানিস তুই আমার রসটাকে নষ্ট করছি ভগবানের সেবায় ভাব থাকা দরকার বুঝলি আমরা জড়জগতের কোনো লোক নয় জড় জগতের মতো থাকবো এরকম নয় কিছু দুঃখ পাস না এই যে আমি মেরেছি এই তুই দুঃখ পাস না বলে তাকে দু চারটে মিষ্টি খাওয়ালেন ফল খাওয়ালেন খাই বলে যা তার দুঃখটা চলে গেল এইভাবে তারা আমাদের শাসন করতেন ভালোবেসে ইদ বলে কেন বললেন পাঠের সময় ওরকম আমাকে এরম বললেন কাল বলেছেন তার হরিকথায় বিঘ্ন হচ্ছে সেগুলো তোমার বোঝা উচিত আমি খালি বয়সে প্রাচীন হয়েছি সেটা তো হয় না পরম পুজো শ্রীধর্বশী মহাজার ভক্তিপূর্ণ তুলে গোস্বামী মহারাজের কত পরে এসছেন এগুলো তো মূর্খ জগতের বিচার কে করে এগুলো পরম পুজো ভক্তিযুদ্ধ মাধবোশ্বী মহারাজ তো অনেক পরে এসছেন তা হলো কী তারা নিত্য জগতে তাদের সঙ্গে জড়োজগতের মতো টাইম দেখে হিসাব করছো অমি সবাই অবস্থা তথাপি বৈষ্ণবগঞ্জ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ এই বিচারটা রাখেন মর্যাদা রাখেন কিন্তু বাস্তবিক এটা নয় নিত্য জগতের পার্শ্বদ তারা ভক্তি কে কত করতে পারেন পরম পূজা শ্রীধর গ্রীমারাজ কোথায় চলে গেলেন দেখতে তো মনে হল পরে এলেন সংসার করে এলেন এসে তারপর বউবাদের কাছে এলেন সব কাজকর্ম ছেড়ে দিয়ে কিন্তু হলে কি হয় এগুলো সব লোকে বোঝে না জড় বুদ্ধি সম্পন্ন এই জন্য বিঘ্ন সৃষ্টি করে তারা এই জন্য তাহলে রূপের হলো সমস্ত বিচারগুলো বলা হলো লীলাবতারা সব কিছু বলা হলো এখানে তদেক রূপে সাংস এগুলো সব বলা হলো বিলাসের মধ্যে প্রভাব বৈভব আলোচনা করেছে তার মধ্যে দ্বারকার যে বহুগুলো সেগুলো সংকর্ষণ বাসুদেব অনিরুদ্ধ বোধ এগুলো সব বলা হয়েছে আবার সে বাসুদেব থেকে কেশব নারায়ণ মাধব শঙ্করষণ থেকে আবার গোবিন্দ বিষ্ণু মধুসূদন যেটা হ্যাঁ আবার প্রদ্যুন্ন থেকে ত্রিবিক্রম ব্রাহ্মণ সিধর অনিরুদ্ধ থেকে ঋষিকেশ পদ্মনাব দামোদর তার কথা হলো জন এগুলো সবাই আমি এক্ষুনি বক্রী ঠাকুরের লেখা থেকে বললাম বারো মাসের বারো তিলকের দেবতা তারা হলেন হ্যাঁ এখানে এবার বলা হলো কি অধ্যক্ষ যে উপেন্দ্র নৃসিংহ এবার পুরুষোত্তম অচ্যুত জনার্দন কৃষ্ণ এইগুলো সমস্ত বিভিন্ন দ্বিতীয় চতুর্ভুহের এই কুড়িটি বিলাস বিগ্রহ মোট ২৪টি হলো আদি চারটে পরে কুড়িটা এইগুলো সব বৈভব বিলাস তারা চক্র গদা পদ্ম এর বিন্যাস এর বিন্যাসের বিভিন্ন রকম ভেদের জন্য ভিন্ন ভিন্ন নাম ধারণ ধারণ করেছে লীলাবতরের মধ্যে মৎস্য কুর্ম রাম সিংহ নৃসিংহ বলেছে আগে এই পঁচিশটা লীলা অবতার ভিন্ন ভাগবত পাঠ করতে গিয়েও অল্প অল্প আমি বলেছি কুর্মাদি বিভিন্ন সব লীলা অবতারে কুর্ম বড়াহ আদি ভিন্ন অবতারের কথা বলা হয়েছে মোহিনী বলা হয়েছিল তারা প্রতিকল্পে অবতীর্ণ হন বলিয়া কল্প অবতার নামে কথিত এইভাবে যে মন্নন্তর অবতার হল তদেকাত্মরূপ থেকে পুরুষাবতার হলো মন্ন মন্নন্তর অবতার বলেছি যুগাবতার হল সত্য তেতা জগর যুগে সব বলা হয়েছিল হ্যাঁ এইগুলো সব আর গুণাবতারের মধ্যে সব ভাগ করে বলা হয়েছিল আর আবেশ অবতার যেটা হয় আবেশ হয় তো ভগবানের আবেশ রূপেও ভগবান আসেন সেইখানে সাক্ষাৎ যে ভগবান যখন আসেন কপিল ঋষভ আদি ভগবান ভগবত মূর্তি এগুলো আবার কখনো কখনো শক্ত আবেশ শক্তির আবেশ করে দেন কোনো উন্নত জীবের মধ্যে আবেশ করিয়ে দিয়ে কিছু কার্য তিনি করিয়ে নেন হ্যাঁ সেরকম শক্তাবেশ অবতারের মধ্যে আমাদের ব্যাসদেব অবতারকে বলা হয়েছে ভক্তির আবেশ করেছেন নারদের মধ্যে হ্যাঁ কিন্তু সাক্ষাৎ সাক্ষার সাক্ষাৎ শক্তাবেশ অবতার শক্তাবিষ্ট যে মুখ্য অবতারগুলো সেগুলোর মধ্যে কি কি আছে না চতুশন তারপর পরশুরাম শেষ অনন্ত ব্রহ্মা ঋষভ কপিল চতুর্শন নারদ এগুলো সব সাক্ষাৎ হ্যাঁ ভগবানের সত্তা বৈজের সাক্ষাৎ সত্তা বিশিষ্ট মুখ্য অবতা আর গৌনর মধ্যে বিভিন্ন রকম বলেছি এগুলো সব ব্যাস শক্তি সঞ্চার করে এগুলো সব করাচ্ছেন বিভিন্ন রকমভাবে এগুলো সব করেন এইভাবে বিভিন্নভাবে ভগবানের এই প্রকাশ বলা হলো সব বিভিন্নভাবে তাহলে এইগুলো আলোচনা করতে গিয়ে সেখানে চৈতন্য মহাপ্র বলছেন যেকালে কালে দ্বিভুজ নাম মানে বৈভব প্রকাশ চতুর্ভু চতুর্ভুজ হইলে নাম প্রাভব বিলাস যেগুলো আমি ব্যাখ্যা করলাম আর কি স্বয়ংরূপের গোপবেশ গোপ অভিমান বাসুদেব যে আছেন ক্ষত্রিয় বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান ক্ষত্রিয় জ্ঞান তার সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈধগ্ধ বিলাস ब्रजेंद्र नंदन ही यहाँ उल्ल जदिव सब ही भगवान नंदनंदन कृष्ण स्वयं भगवान स्वयं रूप भगवान कृष्ण इस तथा ए सौंदर्य माधुर्य ऐश्वर्य बैधग्धि विल्सर भिन्न भिन्नता आतम्य आजेंद्र नंदने सबकिछ चरमतम प्रकाश বৈজেন্দ্র নন্দনের মধ্যে সর্বাধিক সব প্রকাশ হয়েছে বৈজেন্দ্র নন্দনকে ছাপিয়ে আর কিছু নেই বৈজেন্দ্র মধ্যে বৈজেন্দ্র নন্দন ইহা অধিক উল্লাস যা কিছু আছে বৈজেন্দ্র নন্দনের অধিক প্রকাশ হব গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ হয় যিনি বাসুদেব মূর্তি কিন্তু গোবিন্দের থেকে আলাদা কেউ নয় এগুলো আমরা আজকে আলোচনা হবে তৃতীয় স্কন্দে। ভগবান নিজের মূর্তি যখন স্ফটিকসম্ভে দেখলেন দেখে ওই জন্য এটা কার মূর্তি নিজের মূর্তি তালে তিনি নিজের মূর্তি দেখে অবাক হয়ে যাচ্ছেন আবার তিনি যখন দ্বারকাধীস ভগবান যখন আবার নন্দনন্দন কৃষ্ণ আমি নন্দনন্দন কৃষ্ণ রূপে চিন্তা করেন তখন আরও পাগল হয়ে যান উদ্ধবজি মহারাজ বলেছেন ভগবান যখন দ্বারুকায় বিহার করতে করতে নিজের মহলের মধ্যে কখনো কখনো হট করে যেতে যেতে নিজের মূর্তিটা স্তম্ভের মধ্যে দেখেন। এটা কে অবাক হয়ে দাঁড়িয়েছেন এটা কে নিজেই কিন্তু নিজের সৌন্দর্যে নিজে অবাক হয়ে যায় তাহলে তিনি যখন আবার বৃন্দাবন ছন্দের চিন্তা করবেন তখন তার অবস্থাটা কি হবে গেল কি বললাম তাহলে এইভাবে এগুলো সব মাথায় আসবে না বন্ধজীবের সেই জন্য বলছেন গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ সে মাধুরী আশ্বাদিতে উপজয় লোভ মথুরায় জয়ীছে গন্ধর্ব নৃত্য দর্শনে পুনর্দ্বারকাতে জয়ীছে চিত্র অবলোকনে হ্যাঁ এখানে ললিত মাধব অনেক কিছু বলা আছে এগুলো সব গোপন কথা সমস্ত হে সখে। এই চরণ আমার দ্বিতীয় স্বরূপের ন্যায় অদ্ভুত মাধুরী পরিমল হ্যাঁ গোপ লীলাত্মিকা আমার লীলা চিত্তিত করিতেছে গোপলীলাত্মিকা গোপভাব নিয়ে যে লীলা সেটা তারকাতে চিত্রিত করা যেটা দেখে ভগবান অবাক হয়ে যাচ্ছে নিজেরই মূর্তি আমার চিত্ত কেলি কৌতূহলের দ্বারা তরলিত হইয়া তদীয় চরিত্র দর্শন করতো ব্রজবধূ দিগের স্বারূপ্য ইচ্ছা করিতেছে কথাটা বোঝা গেল না ব্রজবধূ গানের এই যে চিত্রের মধ্যে যে এই যে বর্ণনা ব্রজলীলাটা এটা দেখে আমার মাথা খারাপ হইযচ্ছে নন্দনন্দন কৃষ্ণ রয়েছেন তা সৌন্দর্যটা দেখে আমার পাগল হইয়াছি এরকম বৃন্দাবনের অদ্ভুত বিলাস তখন আমার ইচ্ছা হচ্ছে যদি আমি কোনো মতে গোপী হতে পারতাম তাহলে গোপী হয়ে আমি ওই কৃষ্ণকে আস্বাদন করি আমার কথাটা মানে বোঝা গেল না যে কোন জিনিস আস্বাদন করতে গেলে সেখানে তিনটে বিষয় থাকে একটা হচ্ছে আস্বাদক যিনি আস্বাদন করবেন তার জিহাটাও ঠিক হওয়া চাই জিহ্বা যেন নাবারক হয়ে থাকে জন্ডিস হয়ে থাকে তাকে যদি আবার মিষ্ট পরমাণুটা কেমন হয়েছে দেখ পারবে না মিশ্রদ্রব্য আত্ম লাগবে সেই জন্য উপযুক্ত আস্বাদক থাকতে হবে আমাদের জড়োজগতে একজন টেস্টারের মাইনে হলো চল্লিশ হাজার টাকা টেস্টার বড় বড় হোটেলে তাহলে খালি রান্না হওয়ার পরে একটু চেখে বলে দেবে এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে টেস্টার আছে সেইসব টেস্টারের মাইনা হলো চল্লিশ পঞ্চাশ টাকা চাটা তৈরি হলো চাটা হওয়ার পর একটা বিশাল মূল্যবান লোক খাবে জড়োজগতের মূল্যবান আমাদের কাছে গরু গাঁদা সে এখন দেখো সেটা কী হয়েছে নাহলে উল্টো হয়ে যাবে ওর টেস্ট করে দেখবে ওর টেস্টারের মাইনা হল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন তাদের কত তাহলে দেখো তাহলে আস্বাদনটা করা চারটিখানি কথা নয় মানুষ হলেই যে আস্বাদন করবে এমন কোনো কথা নয় তাহলে এখানে বলছেন আস্বাদক আস্বাদন নামক ক্রিয়া আর যে বস্তুটাকে আস্বাদন করবে তিনটে থাকতে হবে তিনটেই একটা লেভেলে তিনটে যদি আপডাউন লেভেলে থাকে গন্ডগোল হয়ে গেল একই লেভেলে সেখানে বলছেন যদি কৃষ্ণকে আস্বাদন করতে হয় আর তুমি জড় জগতের লোক কৃষ্ণের কৃষ্ণকে তোমার নিজের কম্পিটিটার ভেবেছো কৃষ্ণ দেখো এতগুলো কন্যা নিয়ে কি করছে এসব আরে ওগুলো সব মেয়ে ছেলে নয় এই মূর্খগুলোকে কি বোঝাব তাহলে কৃষ্ণ এতগুলো রূপ রস স্পর্শ গন্ধ লুটে নিচ্ছে আমিও একটু লুটেনি এই বুদ্ধিটা এলেই সর্বনাশ এগুলো সর্বনাশ তাহলে কৃষ্ণ তোমার নয়। সেখানে বলা হচ্ছে এই যে তুমি যদি কৃষ্ণ নামক করতে যাও জড়জগতে খালি তাকাও না জড়জগতেও যদি দার্শনিকরা দেখে তাহলে দেখে একটা সুপুরুষ যদি থাকে তার যে সেই যে সুপুরুষ তার ভাব তার সমস্ত কিছু একটা নারীর চোখে পড়ে তুমি কিন্তু তোমার কাছে দু চারটে সুপুরুষ আছে তুমি কিন্তু আছে থাকছে খাচ্ছে একসঙ্গে উঠছে বস্তু তুমি কিন্তু ও সৌন্দর্যটা বুঝতে পারবেন এক নারী যদি হঠাৎ দেখে ফেলে বলে বা সুন্দর ও নারীর চোখে যেমন পুরুষের সৌন্দর্যটা ধরা পড়ে জড়জগতে উদাহরণ এটা খারাপ কিছু নয় বৈচিত্র্য জগতে তাহলে সেরকম যে পুরুষের চোখে পুরুষের চোখে নারীর সৌন্দর্য ধরা পড়ে তাহলে জড়জগতে যদি এরকম ব্যাপার থাকে তাহলে অপ্রাকৃতি জগতের যে পরম পুরুষ কৃষ্ণ তাকে আস্বাদন করবে তুমি পুরুষ অভিমান নিয়ে এটা হতেই পারে না তুমি নিজে একটা একটা পুরুষ কৃষ্ণ আমার থেকে একটু একটু বেশি। তাহলে তুমি পারবে না আস্বাদন করতে সেই জন্য জীবগণের ততষ্ঠা শক্তি তারা পুরুষ নয় সব শক্তি সেই মঞ্জুরি ভাবের উপাসনা কিজন আমি গোপন কথা বলে ফেলিক একটু আদৌ না বলল হয় না মূর্খগুলো হলে গৌরী মঠে কী আছে এমন হ্যাঁ অনন্ত বৈভব গৌরিয়া মঠে আমার আমার অনন্ত কালে সৌভাগ্য আমি গৌরী মঠে চরণে আমার স্থান পেয়েছি আমি সেইখানে বলছেন এর মধ্যেই গোপন কথা আছে চৈতন্য মহাপ্রু জানিয়েছে এই জন্যই বলা হয়েছে শ্রীমান মহাপ্রভু যে সমস্ত বিলা যে সমস্ত লীলাগুলো করেছেন পূর্বাশ্রমে এবং অধিক পরিমাণেই যখন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন से समय विशेषकर शेष द्वश वर्ष ये लीलागुल अद्भुत लीला क्यों मानते अद्भुत समस्त विलास कर मध्य क्यों उद्देश्य छोड़ ना भगवान उठा बसा चला संकर्तन जा सब कुछ मूले जगतवासी के शुद्ध भक्त कथा बुझिए देवा संकर्तन करा त সংকীর্তনের তার ভেতরে আর কি উদ্দেশ্য আছে গোপন সেইটাই চৈতন্য চরিতামিত সুন্দরভাবে বলে দিয়েছেন বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন অন্তরঙ্গ লইয়া করে রস আশ্বাদন হয়ে গেল অন্তরঙ্গ ব্যক্তিকে নিয়ে যিনি রস আশ্বাদন করে দেখিয়েছেন আর বহিরঙ্গ ব্যক্তি গণেশ সঙ্গে সংকীর্তন করেছে। অন্তরঙ্গ বা কি তাহলে কি বাকি সব বহিরঙ্গ ওরকম বিচারটা ওরকম নয় মানে ললিতা বিশাখার সঙ্গে রাধারানী যেমন নিজের ভাব সমস্ত কিছু বলতেন সেরকম চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরায় এই গুপ্ত লীলাগুলো করলেন তার তার যে প্রত্যেকটা মুদ্রা সেগুলো বাইরের জগতের লোক কেউ বুঝতে পারবে না কিছু না সেই জন্যই বলেছিল না সেই চৈতন্য মহাপুর ওই যে যে সব ধ্যাম নিজ ভজন সুন্দরভাবে বলেছে তাহলে সেই চৈতন্যপু কবে দৃষ্টিগোচর হবেন যিনি সর্বদা সব ক্রিয়াকর্মেতে নিজের ভজনের গুপ্ত মুদ্রা এগুলো সবাইকে শিক্ষা দিয়েছেন ক্রিয়াকর্ম সবকিছু হল না। हरिदास छोटो हरिदास के त्याग करल जगतवास कैपे उठल स्वप्ने स्त्री सम्भाषण त्याग करलो स्वप्ने स्त्री सम्भाषण बात त्याग करी हम यही भावे ता सवधान हो गम्भीरा मंदिर गुप्त ले करल तरह मध्य कि मंजुरी भावना देखाले तेल तुम्हें जतना ভজন করতে করতে কোনো দিন কোনো জন্মে যদি সেই ভাব আশ্রয় না করো তাহলে বৈজেন্দ্র নন্দন কৃষ্ণের পরিপূর্ণরূপে যে আস্বাদন সেগুলো পারবে না বৈজেন্দ্র নন্দনকে সর্বাঙ্গীভাবে সুখও দিতে পারবে না আর তাদের নিজের সুখের বাসনা নাই তথাপিত আনন্দ পায় লেখা আছে গোপিকাগণ কৃষ্ণকে দেখে আনন্দ পায় কৃষ্ণ গোপিকাগণকে দেখে হুরোহুড়ি পড়ে, যায় হুড়োহড়ি বোঝো বলে হুরোহুড়ি মুখ নাই মুড়ি হুড়হুড়ি পড়ে যায় এও বাড়ে এও বাড়ে এও প্রেম বাড়ে একে দেখে আনন্দ কৃষ্ণ আমাকে দেখে আনন্দ হলো তার আনন্দ বাড়ার জন্য কৃষ্ণেরা আরও আনন্দ বাড়লো কৃষ্ণেরা অত আনন্দ বাড়ে চলে গে আনন্দ বাড়লো এইবার হুরাহুরি পরে প্রচুর আনন্দ বাড়তে বোঝা গেল তাহলে অনন্ত বিভূ অনন্ত বিভূ বস্তুকে আমি মাপতে পারব না যদিও বলা রয়েছে এ গোপিকাগণের এই যে প্রেমের শেষ সীমা তথাপি বাড়িতে জায়গা নাই তবু বাড়ি ক্ষে ক্ষণে এই জন্যেই সব কথাগুলো এগুলো বাস্তব জায়গায় কানটাকে না পাতলে এগুলো মানে বুঝবে না বাড়িতে আবার বলে বাড়ি বারে খনে কেন ব্রজ কাকে বলে ব্রহ্মের জন্ম যেখানে হয়েছেন এই কথা বলে আবার বৃহৎ যার ব্যাপকত্ব এই এইসবগুলো অনেক মানে আছে গম্ভীরা মন্দির একটুখানি জায়গা বাইরের দৃশ্য তুমি দেখলে লেখা আছে গম্বীরা মন্দির স্থান অল্প পরিসর তার মধ্যে অসংখ্য ভক্ত কী করে ঢুকো পড়ল লেখা আছে চৈতন্য চৈত চোখের মাথা সব আলোচনা করে কেউ তো না আলোচনা হচ্ছে সব মঠ মন্দিরকে বন্ধ রয়েছে কিন্তু খুব অবস্থা এখন খুব অন্যদিকে চলে যায় সেই রকম অন্তর থেকে আলোচনা নেই আমার কথার মানে যেন কি উল্টো করে সংকীর্তন রয়েছে এ একটু বাস রে আরে এটা এক ধরনের কথা এটা কীর্তনে বদলে হ্যাঁ এটা একটা এক জিনিস আর সংকীর্তনের ঠাকুরদার কথা যেটা বললেন সেটা এক জিনিস দুটো কি এক কৃষ্ণনাথ বাবাজি মহারাজ সংকীর্তন আর তোমার কীর্তন এক হবে পাগল হয়ে যাচ্ছেন সংকীর্তন করবার জন্য কখন আমাকে সংকীর্তন করবো দিন রাত চলছে সংকীর্তন সেই জন্য সাধক সেই আদর্শগুলোকে উচ্চ আদর্শগুলোকে অনুসরণ করবেন অনুকরণ নয় অনুসরণ করবেন নিচু আদর্শ দেখে আপনারা কোনোদিনই ভজনে উঠতে পারবেন জ্বলন্ত আদর্শ উচ্চ আদর্শ সেই জন্য তাহলে এগুলো বোঝা গেল আস্বাদন করবার তাহলে নিজের রূপ দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছেন এবং দারুকায় কৃষ্ণের যে বৃন্দাবনের বিলাসের যে চিত্রপট আছে সেই চিত্তপট দেখে পাগল হয়ে যাচ্ছেন আর সেখানে তার ভাব যাচ্ছে আর এই রকম আনন্দ অনুভব বৃন্দাবনে আমি যদি কখনও গোপীভাব আশ্রয় করি তাহলে আমার এই আস্বাদন হবে আমার এই আস্বাদনগুলো সেই জন্যই তো চৈতন্য মহাপুর উদ্ধারণ করলে আর একটা ওই গোপীকাগণের চরণ ধুলি আশা করেছে একটা ধুলি একটা চরণ রেণু আরা করছেন উদ্ধবজি উদ্ধবজি কি আশা করেছেন বলেছেন না একটা দিন আশা মহ চরণ রেণু জুসা হম সাম বৃন্দাব কিমপি গোলমলতা জুস্তজ্জ নজ পতঞ্চ হিজু মু বিমিগ্রাম, শ্রুতি আসাম চরণ রেণু জুসমহাম বৃন্দাব কিমপি গোলমলতা কি বলছেন এখানে আসা মহো চরণু সিঙ্গুলার নাম্বার এক বচন ব্যবহার করেছে যদি বহু বচন থাকতো আশা ম চরণ রেনবহ বহু বললে রেনবহ বহু রেণু চাই আরে স্বপনায় এত বড় সাহস বহুর রেণু চাই একটা রেণু ওই জন্য গৌর কিশোর দাস বাবাজি মারা গেছে একজনে এসে বললো অমুক ব্যক্তি নবদ্বীপ ধামেতে এত কাটা জমি কিনেছে গৌর কিশোর এ বলে কি जो नवद्वीप धाम धूलिका ब्रह्माशंकर पाए कामी सम्पत्ति क्या धमदाशंकर नवद्वीपूलिकनारे धूलि आशा करा एक धूलि पायना से क्षेत्र जमी कत सम्पत्ति कथा फिल तेल बोझा गल की तेजने तदेक आत्म रूप खाली पड़े जाख्या चैतन्य महाप्र जीराम सेपू भिन्ना भाषे किचू भिन्न आकार भावा विषाकृति भेदे हदेकत्म नाम तदेक आत्म रूपे विंस दुईभेद और विल्षा विभेदे বিবিধ বিভেদ প্রভব ভেদে বিলাস দ্বিবি দ্বিধাকার বিলাসের বিলাসের বিলাসভেদ অনন্ত প্রকার চতুর্ভুহ মধ্যে প্রভব বিলাসের দ্বারকা মথুরা দ্বারকা পুরীতে আদি চতুর্ভুহের চার মূর্তি সেই যে প্রভব বিলাস বাসুদেব শঙ্কর সন প্রদন্ন চারি মুখ্য আর ব্রজেতে ব্রজে গোপভাব রামের পুরে ক্ষত্রিয় ভাবনা পুরেতে ক্ষত্রিয় ভাব তার বর্ণ বেশ ভেদ তাতে বিলাস্তার নাম আর বৈভব প্রকাশে আর বৈভব বলছেন বৈভব প্রকাশে আর প্রাভব বিলাসে একই মূর্তে বলদেব ভাবভেদে ভাসে একই মূর্তিতে ভাবভেদে ভাসে আদি চতুর্ভ কেহ নাহিতার সম অনন্ত চতুর্ভুহ গণের प्राकट्य कारण कृष्णर चार ही प्रभवविल द्वारा मथुरापुरे नित्य इहार वासबीश मूर्ति प्रकाश सब व्याख्या कर दीछे हमें पढ़े जा चार ही चौबीस मूर्ति प्रकाश अस्त्र भेदे नाम भेद वैभविल चतुर्वह लइया पूर्व रूपे परब्रह्म मध्य बैश्य नारायण रूपे पुन चतुर्वह प्रकाश आवरण रूपे चारिदी के पुन पृथक तीन तीन मूर्ति केशवदि यथा हईते विशेष मूर्ति बाल तिलक देवता मासवता बला आगे बोल चक्रदि धारण भेदे चक्र आदि धारण भेदे नाम भेद सब वासुदेवर मूर्ति केशव नारायण माधव সব একটা ভাগ করে বলে দিচ্ছে কি করে এই মূর্তি হচ্ছে আলাদা আলাদা বলছেন চক্রাদি ধারণ ভেদে নাম ভেদ সব বাসুদেবের মূর্তি কীরকম হয় চব্বিশ মূর্তি সব বলছে বাসুদেবের মূর্তি হচ্ছে কেশব বাসুদেবের মূর্তি হচ্ছে কেশব নারায়ণ মাধব শঙ্কর সণের মূর্তি শঙ্কর্ষণ থেকে এই চতুর্ভে চারটে চারটে থেকে তিনটে দিনটি ঘুরে আসছে বলছেন বাসুদেবের মূর্তি কেশব নারায়ণ মাধব শঙ্কর সণের মধ্যে গোবিন্দ বিষ্ণু শ্রী মধুসূদন অন্নগোবিন্দ ইহ নহে ব্রজেন্দ্র নন্দন বলে দিচ্ছেন প্রদুন্দের মূর্তি শ্রীবিক্রম বামন শ্রীধর অনুরুদ্ধের মূর্তি হচ্ছে ঋষিকেশ পদ্মনাভ দামোদর এই হলো মোটামুটি বলা হলো তিলকের আদি মাসের আবার দ্বাদশ মাসের দেবতা এই বারোজন মার্গশিষ্যে মাঘ মাস বলে কি কেশব পৌষে এই মার্গশিষে কেশব শ্রী পৌষে নারায়ণ দেবতা মাধব গোবিন্দ চেফাল্গুণে চৈত্রে বিষ্ণু আর বৈশাখী শ্রী মধুসূদন হ্যাঁ জ্যৈষ্ঠ চৈত্রিভিক্রম আসারে বামন দেবেশ আর শ্রাবণে সিধর ভাদ্রে ভাদ্রে কি ঋষিকেশ আস্বে পদ্মনাব কার্তিকে দামোদর রাধা দামোদর অন্য দামোদর কোমর এটাই যে এই দামোদর সেই দামোদর নয় কার্তিকে দামোদর দামোদর মাছ হ্যাঁ এটা দুরকম উদ্দেশ্যে এক হচ্ছে সেই দামোদর মাসের নাম আর এই জন্য দামোদর বললে আর বিশেষত্বে ভক্তরা বলেন দাম বন্ধন হয়েছে দাম যস উদরে দরহ তিনি দামোদর দাম যা দৈরি যার কোমরে পড়ে গেছে চোরকে যেমন বাঁধে সেরকম বেঁধে ফেলেছে যশোদামা এই জন্য তার নাম দাম তাহলে ভক্তদের অন্য ভাব থাকবে তাহলে এখানে বলছেন রাধা দামোদর অন্য। ব্রজেন্দ্র কো বৈচেন ব্রজেন্দ্র কুয় সেটা আলাদা তাই দ্বাদশ তিলক মন্ত্র এই দ্বাদশ নাম আচমনে এই নামে স্পর্শী তত্তক স্থান স্পষ্ট করা হয় এই এই বিলাস মূর্তি আর এই চারিজনের বিলাস মূর্তি আর অষ্টজন তা নাম কহি সুনো সনাতন পুরুষোত্তম অচ্যুত নৃসিংহ জনার্দন হরি কৃষ্ণ যে উপেন্দ্র অষ্টজন वासुदेवर बिल्ष दई अधक्ष पुरुषोत्तम शनर विलश उपेन्द्र अच्युत दु जन तद्युनर विश मूर्तर मध्य नृसिंग जनार्दन और अनिरुद्धर विशेष हरि कृष्ण ए दु जन य चौबीस मूर्ति प्रभव विलश प्रधान और अस्त्रधारण भेदे भिन्न भी भिन्न नाम धारण कर यदे जाहार है आकार बेषेद से ही से ही है वैभव विभेद पद्मनाभ त्रिविक्रम नृसिंग वामन हरि कृष्ण आदि है आकार एरा कृष्ण कृष्ण से ही आलदा कृष्ण प्रभाव विश वासुदेव आदि चार जन य चारिजें विश विंशति गणन यथक बैकुंठ पर्रह्मधामे पूर्व अष्ट दिखे तीन तीन क्रम य पृथक वैकुठ परब्रह्मधामे पूर्वादि अष्ट तीन तीन क्रम तद्यपि परब्रह्म बैज यद्यपि परब्रह्मकार सबाकार सव, नित्यधाम और तथापि ब्रह्मांडे कारो कारो सन्नीधाम छा मिले कारो काह कारो कहाधान যেমন ভগবান কখনো কখনো বৈকুণ্ঠ ধামে তার ওই ধামকে নিচে নিয়ে আসেন আসেন না বৃন্দাবন ধামকে নিয়ে এসছেন অযোধ্যা ধামকে নিয়ে এসছেন হ্যাঁ কথাটা হলো কি নবদ্বীপ ধামকে নিয়ে এসছেন আবার দেখা যায় যে বৈকুণ্ঠ যেটা তুই পাহাড়ে বদিনারায়ণ যাবে সেখানে সে সেখানে কি হলো সেখানে বৈকুণ্ঠ নেমে এসছেন বৈকুণ্ঠ देखा जा भावे भिन्न भिन्न भगवान की करें इच्छा इच्छा जदितापारत बैकुठम सपारत सहधाम सह अवतरी एट सम्भव तब्रह्म मध्य नारायण नित्य स्थिति परब्रम उपरी कृष्णलोक विभूति করব্রহ্ম যেখানে বলে নারায়ণ তার অনেক উপরে হল গোলক ধাম আছে গোলক ধাম যেটাকে বলা হচ্ছে সে গোলকের মধ্যে বিভেদ আছে সব সেখানের মধ্যে প্রকষ্ট বিভেদ আছে দারকা, মথুরা বৃন্দাবন এইগুলো সব বিলাস হচ্ছে কর্ণিকার মধ্যে একটা পদ্মের কল্পনা কল্পনা ঠিক পদ্মই কল্পনা বললেও ভুল হয় সেই পদ্্য কর্ণিকার মধ্যে নন্দনন্দন কৃষ্ণ গোপিকাগণকে নিয়ে বিলাস করছেন বৃন্দাবনের অন্তঃকরণ আর তারপরে এই গোলকের গোলকের থেকে অভিন্ন গোলকের যে গোল সব যে পদ্দের মতো তার বাইরে দেখা যাচ্ছে এখানে সব শ্বেতদ্বীপ নাম এটা হচ্ছে নবদ্বীপ লীলা চলছে বুঝে গেল এটা গোলকের সঙ্গে অভিন্ন এটা অগোলক কিন্তু এই বাউন্ডারির বাইরে একটা আলাদা এর মানে এনার বাউন্ডারির বাইরে মানে একটা হেও তা নয় মানে এর আলাদা অস্তিত্ব আছে এটাকে বলবার জন্যই ভাষাতে এইটুকু বলতে হয় বোঝা গেল না কথা ভাষাতে এই ভাষাটা বলতে হবে কিন্তু তার মানে পার্থক্য নয় দর্শনের পার্থক্য নেই গোলকধাম এটাই এটা গোলকধামই কিন্তু যখন বোঝাবার জন্য বলতে হয় এটা শ্বেতদ্দ্বীপাক্ষ চতুর্দিকে সব গোল হয়ে রয়েছে এরা যে নবদ্বীপ অর্থাৎ কৃষ্ণলীলা যে করেছেন কৃষ্ণলীলার পরিশিষ্ট রূপে বৃন্দাবনের অভিন্ন এই শ্বেতদ্বীপ নবদ্বীপ ধাম এটাও নিত্য অভিন্ন এখানে এইখানে নৃত্যলীলা করছেন শচিনন্দন গৌরহরি এইটা তার নিত্যমূর্তি কে আগে কে পরে এটা বিবেচনা করে কেউ যদি বলে আচ্ছা আগে কৃষ্ণ না আগে গৌ এগুলো মূর্খের বিচার এসব বিচার হবে না নৃত্য দুটোই নিত্য। নিত্য যেটা সেটাকে আর কী করে আগে পরে বলবে হয় না से जन्ने परब्रह्म मध्य नारायण नित्य स्थिति परब्रह्म कृष्णलोक विभूति कृष्णलोक एक कृष्णलोक गोकुल्ष मथुरक्ष आ द्वारकक्ष गोलकधाम मध्य गोकुल्ष गोब गोपी समानितम जो बृंदाबन लीला कर गोकुल बला हम सिद्ध अवस्था भक्तम ठाकुर बोल गोलके गोकुल जेम दर्शन कर गोकूले गोलक दर्शन दुटो जख जुगपथ है हाँ सेवस्था कीरकम भाव सेलोचना कर गोलके गोकुल दर्शन गोकुले गोलक दर्शन वो एक কৃষ্ণলোক হয় তিবিধ বোকা গোকুলাক্ষ মথুরাক্ষ দ্বারকাক্ষ আর এর পরে এবার ব্রহ্মাণ্ডের চব্বিশটি ভিন্ন ভিন্ন স্থানে ওই চব্বিশ মূর্তির স্ব ধাম সহ অধুষ্ঠান এগুলো সব চৈতন্য মহাপ্রু বলবেন ভাগবত এগুলো আছে অপূর্ব ভিন্ন ভিন্ন জায়গায় কোন কোন দ্বীপ আছে কোন কোন দ্বীপে কি কি আমি এগুলো আলোচনা করেছিলাম কার্তিক মাসে অপূর্বভাবে পঞ্চম স্কন্ধ থেকে সুন্দর এই এই বছরে তো আর আলোচনার সুযোগ নেই কেন সঙ্গে সঙ্গে দশমস্কন্ধ গেল বছর ভালো আলোচনা হয়নি বিস্তৃতভাবে সেই জন্য সেগুলো কিঞ্চিত আলোচনার লোভ হচ্ছে ভালো পরিবেশমা আনুগত্যে কাজ সেই আলোচনাগুলো করা হবে কালকে আমি আলোচনা করবো এখানে মথুরাতে কেশবের নৃত্যসন্নিধান কিভাবে এই ব্রহ্মাণ্ডের চব্বিশটি ভিন্ন ভিন্ন স্থানে ওই চব্বিশ মূর্তির স্ব সাম স অধিষ্ঠান কী করে হলো এগুলো সব কালকে আলোচনা করা হবে সংসার সিধু উত্তরণে হৃদয়ে যদি স্বাদ সংকীতনা রে মনোশেদ পেমুধ বিহরণে যদি চিতবি চৈতন্য চন্দে কুড়ানুরাগম চৈতন্য চন্দে কুতাগম বাঞ্চা কল্পতর্ভ কৃপা সিনু ব্যবস পথি তান পাবুনে ভো বৈষ্ণবে